চুর্দশ খন্ড চতুর্থ পরিচ্ছেদ সন্ধ্যা সমাগমে ক্রমে সন্ধ্যা হইল সিন্ধু বক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে অরণ্য মধ্যে অম্বর স্পর্শী পর্বত শিখরে বিকম্পিত নদীর তীরে দিগ ব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন কোথায় গেলেন বালক ভাবিতেছে আবার ভাবিতেছেন বালক স্বভাবা পণ্য মহাপুরুষ সন্ধ্যা হইল কী আশ্চর্য কে রূপ করিল পাখিরা পাদপোশাখা আশ্রয় করিয়া রব করিতেছে মানুষের মধ্যে যাহাদের চৈতন্য আছে, তাঁহারাও সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল ভক্তেরা যে যে আসনে বসিয়া ছিলেন তিনি সেই আসনেই বসিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন সকলে উদ্গ্রীব ও উৎকীর্ণ হইয়া শুনিতেছেন এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই যেন সুধা বর্ষণ হইতেছে এমন প্রেম বালকের মা মা বলে ডাকা তারা কখনো শুনেন নাই দেখেন নাই আকাশ পর্বত মহাসাগর প্রান্তর বোন আর দেখিবার কি প্রয়োজন গরুর শৃঙ্গ পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন দয়াময় গুরুদেব যে গরুর বাটের কথা বলিলেন এই গৃহমধ্যে কি তাই দেখিতেছি সকলের অশান্ত মন কিসে শান্তিলাভ করিল নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময় এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত অনন্তঈশ্বর এইখানেই কি দুগ্ধপান পিপাসুর শান্তি হইবে অবতার হোম আর নাই হোন ইহারি চরণ প্রান্তে মন আছে। আর যাইবার জনাই ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদিপুরুষ কীরূপ প্রতিবিম্বিত হইয়াছেন ভক্তেরা কেহ কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও শ্রীরামকৃষ্ণের শ্রীমুখবিগলিত নাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতকৃতার্থ বোধ করিতেছেন নাম গুণকীর্তন আনতে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন रूपे प्रार्थना करीते तुम्हार शरणागत शरणागत तुमार श्रीपदपद्दे शरण निलम देह सुख चीना माँ लोकमान्य चाह अष्ट सिद्धि चाहना केवल ये तुम्हार श्रीपादपद्दे शुद्धा भक्तिष्काम भक्ति और जान माँ तुम भूवनमोह माय मुग्ध ना हई তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় মা তোমা বই আমার আর কেউ নাই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে শ্রীপাদ পদ্মে আমায় ভক্তি দাও মণি ভাবিতেছেন ত্রিসন্ধ্যা যিনি নাম করিতেছেন যাঁর শ্রীমুখ বিনিশ্রিত নামগঙ্গা তৈলধারার ন্যায় নিরবিচ্ছিন্ন তার আবার সন্ধ্যা কি মনি পরে বুঝিলেন শিক্ষার জন্য ঠাকুর মানবদেহ ধারণ করিয়াছেন হরি আপনি এসে যোগীবেশে করিলে নাম সংকীর্তন গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন সেই রাত্রেই যেতে হবে শ্রী শ্রীরামকৃষ্ণ বলিলেন রাত হবে না গিরিশ বলিলেন না যখন ইচ্ছা আপনি যাবেন আমার আজ থিয়েটারে যেতে হবে তাদের ঝগড়া মেটাতে হবে